তখন মানুষরা বলতে থাকলো যে নিজের হাতে নিজে ধ্বংস ডেকে আনলো সাহাবিরা বলতেছেন যে আমাদের উপরে নাজের হয়েছে আমরা জানি তুমি একাই করো সে তাই করেছে কেউ আগে আসতেছে না একাই দৌড়ে চলে গেছে এর ফলে সেখানে শহীদ হয়ে গেছে এটা তার আত্মহত্যা হয় নাই ব্যাখ্যা বললেন फिर जाता करल जिहा बंद कर दी इमाम तो प्रतिष्ठा ही गेस दूर देरकार আমরা ব্যক্ত করলাম তখন আল্লাহর এই আমরা নিজের হাতে নিজের ধ্বংস খেয়ে গেছি ঠিক কিনা আমাদের রাষ্ট্র নাই আমাদের ক্ষমতা নাই আমরা আল্লাহর আইন দ্বারা শাসিত হতে পারছি না আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাতে পারছি না আমাদের ছেলে যাদেরকে দিন শিখাবো তারা অকর্ম হয়ে বসে থাকে কেননা অনুযায়ী নিয়ে বসে থাকে এই পর্যন্তই তাদের সম্মান আর শিক্ষা যারা করে তারাই বিবিএার্ট ও বিভিন্ন রকমের চাকরি বাকরি সুযোগ সুবিধা তাদের সবকিছু আমাদের ধ্বংস করেছে সব আমরা হারিয়েছি কি ছেড়ে দিয়ে আল্লাহ রসুল বলেছেন তোমরা যখন জিহাদকে ছেড়ে দিবে এভাবে তোমাদের ঘাড়ে চেপে বসবে যখন তোমরা সুদের মধ্যে ব্যস্ত হয়ে যাবে সুদি কারবার ব্যবসা বাণিজ্য ইত্যাদির মধ্যে ব্যর্থ হবে কিছু কাজে সন্তুষ্ট হবে বিদেশের পক্ষ থেকে এখানে আমার করব। এই কাজই আমরা করব। সন্তুষ্ট থাকলো এই কাজগুলো করে আর ঝামেলার মধ্যে নাই কে তাগত আছে কারা হুকুমত করতেছে কোন শাসন স্কুলে কোন নিয়মের বই কি সিলেবাস এইসব দেখার দরকার নাই জান্নাতে চলে যাব। তখন কি হবে জানোক্লা তোমাদের এই কাজ দেখে আল্লাহ গুসা হয়ে তোমাদের খুব মাথা আর অপমানের বুঝাকে চাপিয়ে দিবেন অন্য জাতিকে তোমাদের উপরে তকুমত তোমার রাজত্ব তোমার বাচ্চা ইয় সমস্ত কিছুকে তারা দখল করে নেবে দখল করে নিয়ে ওই অপমান তাদের অপমানিত से लाछित से अपमानित आईन कानून शिक्षा दीक्षा तुम्हारे घर बेड़े ता अश्लील भाव जीवन जापन शेखा तुम सन्तान दे के बेटा पीछे सन्त सब समय कपे आर हाथ আমার ছেলেটা যাচ্ছে এই অবস্থা হবে এই অপমান তোমার ব্যাপার থেকে তুমি সরাইতে পারবে না ইলাজ এইরকম যতক্ষণ পর্যন্ত তোমার দিনে ফিরে না আসবে এখানে জিহাজকে দিন বলা হয়েছে বলুন সুবাহ উপস্থিতি যারা মধ্যে তামান্না রয়েছে ইমানের তামান্না রয়েছে জিহাদের তামান্না রয়েছে তাদের কাছে আহ্বান আজকে যদি আমরা এই অসচেতন থাকি ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা আমাদেরকে সেদিন তারা আমাদের উপরে যারা আমাদের জন্য সেই জিহাদের রাস্তা সেই সম্মানের রাস্তা সে দিন প্রতিষ্ঠার রাস্তা হুকুমতের রাস্তা হেফাজতের রাস্তা এখন তো আমাদের করার কিছুই আমাদের কাছে নাই ক্ষমতা নাই অস্ত্র নাই সূত্র নাই কিছুই নাই আমরা এখন কি করব। এটা আগের থেকে যদি করে সেই জাহাজ আল্লাহর শুরু করেছিলেন আর জিহাদ ও মাহাদের কথা সেই মদির থেকে নিয়ে সেই বদর হুদ থেকে নিয়ে ভালাকোট পর্যন্ত শাহ ইসমাইল সহিত পর্যন্ত যে জিহাজ চলতেছিল সেটাকে এরা বন্ধ করে দিয়েছে এটা বন্ধ করে দিয়ে নতুন নতুন রাস্তা খুলে ওইটা দিনের কাজ বলে সবাইকে বোঝাইছে আর তাগত আরামে তাদের হুকুমতি করছে তাদের বিরোধিতা কেউ করে নাই এই আজকে আমরা এখন কি করবো এই সমস্ত মুরুবীদের প্রতি কোনো জবাব দিতে পারবো না তাই আজকে সচেতন যে সমস্ত ইমামদার তাদের প্রতি আকুল আবেদন একটু সচেতন হন বুঝতে শিখুন আল্লাহর কিতাব পড়ুন রসুলের হাস পড়ুন বিশ্বাস হয় যে কথাগুলো চাই যদি কোরআনগুলো দেখেন না ঠিকই আছে যদি হাদিস গুলে দেখেন যদি ঠিকই আছে তাহলে আল্লাহর আসতে এই কাজ গ্রহণ করবেন নিজের সাথে জাতির সাথে এর মধ্যে আমার ব্যক্তিগত স্বার্থ আছে সে স্বার্থ কি আপনারা যদি সে কাজ করেন সে তো আমি অভাবক আমি অপারা বিনা পয়সায় কাজ করতেছি না বিনা না এই পারিশ্রমিক সেই পারিশ্রমিক আপনারা আসুন আমরা সেই রাস্তাকে আবার খুলে দেই বন্ধ হওয়া দরজা আবার খুলে দেই সেই জান্নাতের আবার লাগিয়ে এই জান্নাতের সাথে উঠুন যে উঠতে চান যার কষ্ট করে জান্নাতে যাওয়ার আগ্রহ আছে সিঁড়ি খুলবেন না সিঁড়িটা একটু লাগাই চলো ছেলেরা চলো যুবকরা চলো বৃদ্ধরা চলো জান্নাতের সিঁড়ি তাহারে করুন কেদালের উপরে উদ্বুদ্ধ করুন যেভাবে আল্লাহরের উপর আলমের নির্দেশ দিয়েছেন তার নবীকে উদ্বুদ্ধ করুন খেতিয়ে তুলুন কিন্তু এই কথা মনে রাখবেন এদেশের সরকার আমার আপনার ভাই চাতা বাপ এরাই এদেশের আর্মি বিডিয়ান পুলিশ এরাই আমাদের আত্মীয় স্বজন এদেরও জাননাতে যাওয়ার প্রয়োজন আছে এদেরকে সঠিক রাস্তাটা বলুন এত ভয় করবেন না চালাবে। এত ভয় করেন না। তারাও মানুষ তারাও আপনার আমার সন্তান তাদেরও জান্নাতের প্রয়োজন আছে তারাও রক্ত মাংস করা মানুষ তাদেরকে যে হারে উদ্বুদ্ধ করুন এদেরকে যুদ্ধ হয়েছে সরকার পারে নাই তাদেরকে দেখাতে রাহম আল্লাহ রহমান থেকে নিয়ে আসবেন না এরা যে পাপ করছে এরা যে তাগুদের সাথে মিলিত হয়েছে এদেরকে আল্লাহর আসবেন ক্ষমা করবেন ইনশাল এরাও জাহাদের মধ্যে আসবে কাজ করুন শুধু সঠিক রাস্তায় কাজ করুন এত ভয়ের কিছু নাই এদেরকেও দাওয়াত পুলিশ মন্ত্রী সবাইকে দাওয়াত আল্লাহ কোনটা তোমরা চাও তোমরা ওটাকে ছেড়ে দিয়ে আল্লাহ রাস্তায় আসো আসুন আমরা সবাই সম্মুলিত হয়ে এই প্রচেষ্টা করি আল্লাহ রব্লা আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করুন আল্লাহ আমাদের আগে দিনের না বোঝার কারণে বা আল্লাহর মা ইয়াদ করার কারণে যে সমস্ত গুণাগুলো করেছি আর আমি যেন নিজ গুণ আমাদের সেই গুণাগুলোকে ক্ষমা করে দেন আজকে আমরা আমাদের যে আলোচনা এই আলোচনা এই বিশ্লেষণ এতে কারো বিরুদ্ধে নয় কাউকে খাটো করার জন্য কাউকে হেও করার জন্য কাউকে অপমান করার জন্য কাউকে গালাগালি করার জন্য কথাগুলো নয় এগুলো নিজের লাভের জন্য সঠিক রাস্তায় এসে সঠিক মজবুত ভাবে ধরে আল্লাহর দেড় কে করতে পারি এই জন্যই আল্লাহর মাসে কেউ ভুল বুঝবেন না যে অমুক দলের বিপক্ষে গেছে এই কথা অমুক নেতার বিপক্ষে কথাগুলো বলে গেল এরকম কথা যেন কেউ না বলেন আমার মনের কি আশা আপনাদেরকে বলে দিলাম যে আমার এই উদ্দেশ্য কাউকে গালিডা বা উদ্দেশ্য না কাউকে কটাক্ষা করা কাউকে অপমান করা কোন নেতার সম্মানকে ক্ষুণ্ণ করা জমের বড় নেতাকে মানুষের সামনে লাঞ্চিত অপমানিত করে তাদের উন্মুখ উদ্ভ উন্মোচন করা এটা আমার উদ্দেশ্য নয় আমার উদ্দেশ্য আমি ব্যক্ত করলাম আমার উদ্দেশ্য হল সবাই আসুন সম্মিলিত ভাবে এই আল্লাহর পথে কেতালের পথে যাদের পথে এসে দিনকে প্রতিষ্ঠা করি আসুন আমাদের মধ্যে যে সমস্ত বড় বড় নেতৃবৃন্দ আছেন বড় বড় তো অলামায় আছেন বড় বড় শিক্ষাবিদ দপ্তরের যারা আছেন আসুন আপনারা এসে আমাদের নেতৃত্ব দিন আমরা আপনাদের আনুগত্য করবো ইনশা আল্লাহ আমরা কোন নেতৃত্ব চাই না আপনারাই নেতা থাকুন কোন অসুবিধা নাই শুধু রাস্তা সঠিক এভাবে আসুন সবাই সম্মিলিত হবে আমরা সেই রাস্তাকে আবার খুলে দেওয়ার চেষ্টা করি আবার আমাদের সন্তানদেরকে সাহাবদের তওয়ান্না তাদেরকে জাগ্রত করে দেই আবার আমরা শহীদ হওয়ার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ হই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই প্রতিজ্ঞাকে কবুল করুন রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতুত tawwabুর গফুর রব্বি রাহমাহুমা Kama rabbayani saghira রাব্বিগফিরলি ওয়াতুব আলাইয়া ইন্নাকা আনতুত tawwabুর গফুর সুবহানাকা أشهد أن لا إله إلا أنت أتغذيك وأتوب إليك الحمد لله الحمد لله الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أضمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلك خير لكم ان كنتم تعلمون فنمانيتو فعنفريو دين بحير مار প্রাণ মুজাহিদ ভাইয়ের আমার দীর্ঘক্ষণ যাবত আমরা লক্ষ্য পথে চলছিলাম আমাদের জীবন কোনো লক্ষ্যভস্ত দিকে যাচ্ছিল না আমাদের যে টার্গেট জান্নাতে সেই দিকে আমাদের ছিল না সেই পথ আমরা ফিরে পেয়েছি আল্লাহ রবুল আলমিনের দরগাহে আমি একটা আয়াত করেছি সে আয়াতের সরল অনুবাদ করবো ইনশাআল্লাহ আল্লাহর আলমিন বলছেন আমার প্রিয় মমিন বান্দারা আমি কি তোমাদেরকে একটা ব্যবসার অনুসন্ধান দিব না তোমরা যে ব্যবনাতে দেওয়ার জন্য আকুল ব্যাকুল হয়ে তোমরা কিভাবে জান্নাত যেতে পারো তার জন্য একটি ব্যবসার অনুসন্ধান দিব না সে ব্যবসাটি হলো তুমি সেটি হলো সে ব্যবসাটি করতে হলে আল্লাহর প্রতি আমার প্রতি ইমান হবে प्रिय ममिन बंद खासकर अनुसंधान देवर साथ ही दे व्यवसार लाभ की जान से व्यवसार लाभ हलो दुनिया जत इंदी करी तर मूल लक्ष्य हलो जानना जावा मुक्ति पाला करो तुम्हारा परिप्राण पा मुक्ति पा तरह अल्लाह आलमीन शेषेकता शे बोल बोले पर आयते आये शेषे কল্যাণদায়ক ব্যবসা ইম কুম তুমটা আলমন যদি তোমরা সত্যিকারে গুরুত্বের সাথে বিবেকের সাথে বুঝতে পারো তাহলে জেনে রাখো এই ব্যবসাটি অত্যন্ত মূল্যবান ব্যবসা অত্যন্ত লাভজনক ব্যবসা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে যেন সেই ব্যবসা করা তৌফিক দান করেন বছর বিভিন্ন ব্যস্ততার কারণে তিনি এখানে আসতে পারেননি তারপরেও এসেছেন এমনি অবস্থা হয়েছিল ওনার প্রোগ্রাম এমনি যে প্রতিদিন দুইটা তিনটা করে প্রোগ্রাম তারপরে তিনি অসুস্থ হয়ে পড়ছেন আজকে এমনি সকালে হয়েছিল যে মনে হচ্ছিল যে আজকে ফোনে বলে দিতে হবে তো যাই হোক আজকে সময় কম বুঝতেই পারতেছেন এবং অনেক আলোচনা হয়েছে ক্লান্তির ভাব চলে এসেছে মনে হয় এই জন্যে এখন আমার মনে হয় মূল্যবান কিছু সাংগঠনিক প্রশ্ন অন্যান্য প্রশ্ন আমরা পরে সময়